सर्वप्रथमारूसामू कम आपनर न्याम ग्रहण करबा तवहिद छाड़ा प्रकाश्य भाव जदि के न्यामल मैं तवहिद शून्य व्यक्ति है तरह ग्रहण जो्य है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 কাছিম এলাকায় বিক্রি হয় এক মিলিয়নের বেশি এর প্রমাণ হচ্ছে আল্লাহ নম্বর আয় আল্লাহ বলেন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 পাঠিয়েছি। তাদের মিশন হচ্ছে যে তারা মানুষদেরকে বলেছিল যে তোমরা একমাত্র আল্লাহ বাদত করবে এবং তাগুতকে প্রত্যাখ্যান করবে সুরায় তেইশ নম্বর আয়তে আল্লাহ বলেন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 نتني بولن رائت رسول الله صلى الله عليه وسلم بصرعيني بسوق ذي المجاج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 এই দাওয়াত সর্বপ্রথম তাদেরকে দিতে হবে নবীদের সেই নিয়ম অনুযায়ী তাইলে তাহলে তাহিদের উপর তাহিদের দিকে দাওয়াত দেওয়া সেদিক থেকে মানুষকে ভীতি প্রদর্শন করা এটা হবে নবীর উন্মতের আপনার দাওয়ি মানহাজটা সাবেক রাম করেছিলেন এবং বলুন যেটি হচ্ছে আমার পথ আমি আল্লাহর দিকে রাখি সুস্পষ্ট নিয়ে এবং আমার অনুসরণ তাই করবে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি घोषणा दीछी मुस्को हनी कहो मुस्क होते हम्म